মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ এক খাতে আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে দূর সীমানা। ও মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে দূর সীমানা মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন যোগাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে দূর সীমানা মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে সীমানা। মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় এক হাতে আকাশের চাঁদ ছুতে জীবনকে সাজাতে ব্যস্ত জীবন মোহের পেছনে পড়ে শুধু আকার জীবনকে সাজাতে ব্যস্ত জীবন এমন স্বপ্ন যেন আকাশাম যাকে বলি মরিচে কানিস্পোজন জীবনকে সাজাতে ব্যস্ত জীবন হির পিছনে পড়ে শুধু আকার জীবনকে সাজাতে ব্যস্ত জীবন চায় না গোছাতে কেউ আখের ফসল যেখানে হবে সবার শেষ ঠিকানা মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাদ ছুতে পাড়ি দিতে দূর সীমানা মানুষের চাওয়া পাওয়া দুখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুতে পাড়ি দিতে দূর সীমানা কেউ পাখি হয়ে মেলবে আকাশে উড়ে বেড়াবে কেউ ছুবে না কেউ চাই পাখি হয়ে মেলবে না কেন এত চাওয়া পাওয়া কিসের কারণ কেন এতো অভিলাষী সেও জানে না কে চাই পাখি হয়ে মেলবে না আকাশে উড়ে বেড়াবে কেউ ছুবে না কেউ চাই পাখি হয়ে মেলবে না সব কিছু তবুও কেন খোঁজে সব কিছু জেনে বোঝে তবুও কেন খোঁজে কোথায় শেষ হবে তার চাওয়া পাওয়ার ঠিকানা মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্রগাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুতে পাড়ি দিতে দূর সীমানা ও মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুতে পাড়ি দিতে দূর সীমানা চায় না গোছাতে কেউ আখের ফসল যেখানে হবে সবার শেষ ঠিকানা মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না এক হাতে আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে দূর সীমানা উ মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় আকাশের চাঁদ ছুতে পাড়ি দিতে দূর সীমানা মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না কেউ চায় খাতে আকাশের চাঁদ ছুঁতে পাড়ি দিতে দূর সীমানা